কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন আপনার মায়ার দ্বারা আপনি এই আশ্চর্যজনক জনক জগৎ সৃষ্টি করেছে কিচ্ছু আবিষ্কার করে তখন কোন রকম অনুসন্ধান না করে সাধারণ মানুষ সেগুলিকে গ্রহণ করে। কিন্তু বুদ্ধিমান যিনি সেই সমস্ত বৈজ্ঞানিকদের জনক মেধা সৃষ্টি করেছেন সাধারণ মানুষও যারা প্রকৃতে আশ্চর্যজনক কার্যকলাপ দর্শন করে বিষয় হয় এবং তারা তার সমস্ত ভালোভাবে জানেন যে এই প্রাকৃত অভিব্যক্তির পেছনে রয়েছে শ্রীকৃষ্ণে মেধ যেই সম্বন্ধে ভালো গীতায় বলা হয়েছে মায়া যেহেতু শ্রীকৃষ্ণ আশ্চর্যজনকৃতিকে পরিচালিত করতে পারেন তাই তার ফ্কে বিষাল দরহা রূপ ধারণ করে জলে গভীর থেকে পৃথিবীকেই উদ্ধার করা মোটেই আশ্চর্যজনক নয় তাই ভগবত ভক্ত আশ্চর্যজনক বরাহ দেবকেই দর্শন করে বিস্মিত হন না কেননা তিনি জানেন যে ভগবান তা অদ্ভুত শক্তির দ্বারা আরো অনেক বেশি জনক ভাবে ক্রিয়া করতে পারেন যেই সবচাইতেই মেধাবী বৈজ্ঞানিকদের মস্তিষ্কের ও ধারণা উচিত ধানুমিমগু নীচন মীত ভূতলে স্বয়ংলোক মহ্য দাতে স্বদানিক নন্দেহম শ্রীগুষি পরম শ্রীগুন্স শ্রীপস রঘুনাথমিথম সজীব সৈতূত গরজন সহিত চৈতন্য দিব শ্রীরাধা পাগল ললি শিবশঙ্খান হে কৃষ্ণ করুনা সিধো দীনবন্ধো জগৎপে কন্ত রাধা কামো সপ্ত কঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষভা সুতে দেবে প্রণমে হরি প্রিয় বংশা রূপ কৃপা সিধু পতিবভ্যো বৈষ্ণবে নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রমো নি শ্রিদ্গদাধর শিবাসগর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আধুনিক যুগে সবচেয়ে প্রসিদ্ধ আইনস্টাইন এবং এর নাম বলে খুব সমান দেয় পাদ অনেকবার জিজ্ঞেস করেছেন যে আইনস্টাইনে এই তো মেদ দিয়েছেন কে আইনস্টাইনে কা সৃষ্টিকর্তা কে আইনস্টাইন কি প্রসিদ্ধ আছে কারণ গবেষণা করে এই ছালানোর সম্বন্ধে কিছু আইন আবিষ্কার করেছে কিন্তু এইসব আইন কিভাবে সূর্যদেব প্রতিদিন ফোর দিক থেকে উদিত হয় এবং সন্ধ্যার সময় পশ্ম দিকে অস্ত হয় কিভাবে এই খুব জটিল জগৎ সময় চলে তাকে সৃষ্টি কিসে সম্ভব হয় আধুনিক যে সব কিছু হচ্ছে এমনি বাই কিন্তু বুদ্ধিমান মানুষের বুঝতে পারে যে এই সকল বিষয় পিচা করেন ভগবানুলেশ সবি সকল গ্রহণ রাজসমূর্তি শেষতেজা যা গাভ্রম সংৃতক কাল চক্র সূর্যে অশেষ আছে আমাদের আধুনিক বৈজ্ঞানিক এরা আবিষ্কার করেছেন যে ওই সূর্য এতো শক্তি সারা বিশ্বে যে মধ্যে এই সূর্য সঞ্চারিত শক্তি সমস্ত মানব জাতি ক্র ক্র বর্ষের মধ্যে এটুটুকু ব্যবহার করতে পারে না আমাদের অনেক অথমিক পাওয়ার স্টেশন আছে আর কি হাইড্রো ইলেকট্রিক আমরা খুব কষ্ট করে এইসব সৃষ্টি করে কিন্তু সূর্যদেবের শক্তি এই আছে যে এক এর মধ্যে ওই সূর্যদেবের শক্তি এই সমস্ত মানব জাতি ক্র বর্ষের মধ্যে ব্যবহার করতে পারেন এই তো বেশি আছে আমরা খুব ভয় লাগি যদি বিস্ফোরণ হয় এখন সেটা একরকম ফ্যাশন আছে না আমি সোমবার ভদ্রে দেখিনি অনেকদিনে ছিল খবর শুনিনি দেখিনি কিন্তু ও কাল থেকে আগেই না শুরু দিকে কিছু সেই রকম ছিল না সিরিয়াল বমি বিস্ফোরণ হবে ও কাউকে কা থেকে ফরে তো খবর কি আছে তারপর শুনেছি যে ঢাকায় এই কনসবং করা হয় এবং আমার খুব ভয় লাগে সে শুনতে পেয়েছি কাল পারে হবে মনে সব জায়গায় হচ্ছে হচ্ছে কিছু এখানে একজন আশা করে হবে না কিন্তু আজ আজকাল সেই রকম চলছে তো আমার খুব ভয় লাগি যে এই দেখ্রিত শক্তি বিস্ফোরণ থেকে এই তো লোক মারায় যায় কিন্তু সূর্যদেব এক সেকেন্ড মধ্যে কত শক্তি পুরো বিশ্ব পেবে এবং সেই সূর্যদেব কি সেটা ভগবানের সৃষ্টি এবং ভগবানের সূর্যের মতো অনেক অনেক অসংখ্য সূর্য সৃষ্টি করে এবং সব সূর্যের শক্তি ভীষণের মত না যে সমস্ত বিষয়ে পালন করা আমি স্কুলে শুনেছি বেশি কিছু সে তো করেনি কিন্তু এতটুকু আমার শরান আছে যে এই পৃথিবী মন্ডপ যদি সূর্য থেকে একটু দূরে যেত সবকিছু বরাফের মতো যেত এবং কোন প্রাণী থাকতে পারত না এবং একটু নিকটে যেত আমরা সবাই যা কি বলে অভেদ খক খাত ঠিক মত চলে যাতে বিষয় পালন হয় এবং বিনাশ হয় না তো কি করে সম্ভব হয় আইনস্টাইনের মতো বৈজ্ঞানিক এইসব দেখতে পারে এবং কিছু প্রাকৃতিক নিয়ম আবিষ্কার করতে পারে কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান পালন খার্তা হচ্ছেন ভগবান এবং সেই সে প্রলয় খার্তা হবেন ভগবানুপে পৃথিবী কে মহান সাগর থেকে উদা করে তুই কি এই সব শুনে আমাদের আধুনিক বিজ্ঞান পড়ায়ণ বন্ধরা অবিশ্বাস করে এটা শুধু প্রাচীন শুজি মানে কাল্পনিক মিত্র কাহিনী তারা বল আধুনিক বৈজ্ঞানিকরা যে করে যেহেতু পূর্বকালে আধুনিক বিজ্ঞান ছিল না সেজন্য এই বিশ্বে অস্তিত্ব ব্যাখ্যা করার জন্য ঋষিগণ কল্পনা করেছেন যে ভগবান আছে যে বরাহা রূপে কর্মরূপে এইসব জন্তুরূপে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 তো আমাদের বুদ্ধি দ্বারা এই আমরা বুঝতে পারি যে অবশ্যই সৃষ্টির তো সব কিছু যা আমরা দেখি তো এমনি বাই চান্স সুযোগ থেকে সম্ভব হয় না এক সাধারণ উদাহরণ সবসময় যে এই হচ্ছে একটা স্টিল গ্লাস কোন আশ্চর্যজনক নয় খুব করতে কোথাও লোকজনে প্রয়াস করা দরকার ছিল ওই লোহা খনি থেকে উদ্ধার করতে তারপর ওইটা প্রসেস করতে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 দেখাচ্ছি বৈজ্ঞানিক ডিজাইনার তারপর ব্যবসায়ী ফেছনে আছে আমি যদি প্রস্তাব করি যে এটা বৈশাখী জ্বর তো আমার ওই কপি চাষ করেছে এবং একবার ওই কপি গাছে তো ফুলকপি চেল কপি চেলোন সিও গ্লাস আসে সম্ভব হয় তো হাস্য ব্যাপক কিন্তু বৈজ্ঞানিকদের প্রস্তাব আছে যে এই পুরো বিশ্ব সেই রকম তো সেইটি হাস্য ব্যাপক অবশ্যই ও বিশ্বের পেছনে সৃষ্টিকার্থ আছে ভগবান আছে সেইটা আমরা বুঝতে পারি কিন্তু আমরা বুঝতে পারি না তো ভগবান কৌতু মহান আছেন ইনি যদি বিশ্বের সৃষ্টি করে তাহলে আমাদের থেকে কৌথ বড় আছেন এই জঙ্গল বাসেরা যারা এখন সেই রকম লোক নয় কিন্তু পূর্বকালে ওই জঙ্গল বাসের ছিল তারা কখনোই স্টিল গ্লাস দেখিনি স্টিলের কোন জিনিস দেখিনি এবং আধুনিক সভ্যতার সম্বন্ধে কিছু পরিচয় কিছু জ্ঞান ছিল না যদি ফ্যাকচরি আছে এবং ফ্যাকচরির মধ্যে স্টিল গ্লাস উৎপাদন করেন তো ধর কিছুই বুঝতে পারত না কি বুঝতে যে জঙ্গলে কিছু আছে এবং আমরা এম এ বিএসি পিএইচডি সব এর মধ্যে আছে তো ফ্যাক্টরি সম্বন্ধে আমরা যদি ফ্যাক্টরি ওই সেই রকম শিক্ষিত লোকদের যাদের কিছু অভিজ্ঞতা নেই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 তার এখনো বিল্ডিং নেই শুধু না যে আমাদের আধুনিক বিজ্ঞান এত আছে যে আমরা বিষয় সম্বন্ধে সব কিছু জানি কিন্তু এই সরল কথা বুঝতে পারি না যে সৃষ্টি সৃষ্টিকর্তা আছে এবং সেই সৃষ্টিকর্তা মহান আছে তো তারা স্বীকার করবে না যে ভগবান মহাবরাহ রূপে পৃথিবী উধা করে কারণ তার মানে সেটা সম্ভব নয় কিন্তু ভগবান যদি ভগবান সেই রকম কার্য করতে পারে না তাহলে তিনি ভগবান নন ভগবান যদি অচিন্তন তো ভগবান নগবান ভগবানের সম্বন্ধে সব তথ্য যা আছে আমাদের বুদ্ধি গ্রাহ্য হতেন তো ভগবান হতেন ভগবান মনে আমাদের বুদ্ধি এবং শ্রেষ্ঠ অতীত সেই জন্য ভক্তরা এইসব কথা শুনে কবি আনন্দিত হয় তো ভগবান তারা একটু অপশক্তি দ্বারা পৃথিবী উদাহ হয় যা আমাদের জন্য সম্ভব সম্পূর্ণ সম্ভব নয় আমাদের জন্য এই রকম খেলা আছে সেটা ওয়েট লিফটিং না কি বলে বাংলায় ওয়েট লিফটিং ধারা ভারত তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারত চলতে পারে জানে ফ্যাক্টস এন্ড ফিগার জেনারেল নলেজ তিনশো পঞ্চাশ কিলো তিনশো পঞ্চাশ কিলো ওর এক দুই সেকেন্ড এর জন্য চলতে পারে এই সাদ রং হাতি কোথাও ভারত চলতে পারে তা থেকে বেশি হয়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 কিন্তু ভগবান সমস্ত পৃথিবীর উদ্ধার করতে পারে এবং এ জন্য ভগবানের ট্রেনিং করা দরকার না এমনি তার খেলা তো কিছুদিন আগে ওই গিরিধারী লীলা উদযাপিত হলো না গোবর্ধন পূজা এ লোকেরা অবিশ্বাস হয় কিভাবে ছোট বালক পাহাড় তুলতে পারে এর সব শুধু গল্প কিন্তু দেখে যায় যে এই কি ভগবান স্বয়ং ভগবানে যে পূর্ণ ভগবান নন তিনি খুব সহজ এই পুরো পৃথিবী ধারণ করেছে।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 নারদ নারদমুনি বৈকুণ্ঠ পথে চলে গেলেন এবং সুচি মনে ব্রাহ্মণের ব্রাহ্মণ তাদের থেকে জিজ্ঞেস করেন হে নারদমুনি কই যাচ্ছিস বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানকে দেখতে না কি কথা বলছিস বিশ্বাস করছি ঠিক আছে যা এই সে গিয়ে আমাকে খবর দেবে কি পাশে গিয়ে ওই মুরমুনিকে দণ্ডবাদ প্রণাম করে জিজ্ঞেস খুব শ্রদ্ধা সহিত জিজ্ঞেস করে এই নারদমণি কোথায় যাচ্ছে আমি বাইকণ্ঠে যাচ্ছি ভগবানের দর্শনের জন্য তো ওই মুছে খুব শ্রদ্ধা ছিল এবং মুনি থেকে অনুরোধ করেন যে ভগবানকে আমা প্রণাম জানান তো বয়কুণ্ঠ এবং আরো কি ওই ও ব্রাহ্মণ নারদকে বলেছেন যে ভগবানকেই দেখে অনেকেই বলেন যে আমি কিছুদিন পরে যাব আমার জন্য সব কিছু প্রস্তুত করো আমি যাচ্ছি কিছুদিন পরে এবং মুচি বলেছে বলেছেন নারদমণিকে যে আপনার এতো তো ভাগ্য আছে বৈকুণ্ঠ বৈকুণ্ঠে যেতে আমার এইথ ভাগ্য নয় আমি খুবই কচিত আশা করি যে আমি তো ভগবানের দর্শন করার পরে স্তুতি করার ও নারদ মুহ ব্রাহ্মণ বলছে বস্ত কর আমি আসছি ভগবান বলেছেন যে আসবে না এইবা হবে না তো কত জন্ম করে ওই ব্রাহ্মণ আসবে আমিও জানে না আসবে না মনে না খুব দম্বে কাছে না এবং আপনাকে খুব দৈন্য প্রণাম করে আপনার চরণে দণ্ডবাট করে আর তার জন্য আমি সব কিছু প্রস্তুত করছি এইবার আস তো কিভাবে সম্ভব হয় ব্রাহ্মণ খুব দম্ব আছে সারাদিন পুজো তুজো করে কিন্তু প্রকৃত ফকে আমাকে বিশ্বাস হয় না এবং মুচিত নিচে যাতে হলেও নিচে কান করেও আমাকে পুরো বিশ্বাস আছে সেই জন্য সেই আমার কাছে শীঘ্রই আসতে পান। নারদ মুনি জিজ্ঞেস করেন কিভাবে সম্ভব হয় এবং আপনার কাছে না এবং মুখ কাজ করে খুবই অপবিত্র তো ভগবান নারায়ণ নারদ খেয়ে বলেছেন যে ফিরে গিয়েই ও উভয়কে বলবে যে আমি বৈকুণ্ঠে বসে এই কাজ করছে আমি ভগবান এই কাজ করছে যে এই বলে সুচিয়ে সূচি ছিদ্রার মধ্যে একটা হাতি দিচ্ছে কি সম্ভব সম্ভব হা ইয়া না আমাদের জন্য সম্ভব নয় ভগবানের জন্য সম্ভব আছে হ্যাঁ আমরা আপনার সবাই শীঘ্রই তার কাছে যাবে যারা না বলে তারা কখনোই যাবে না তারা হাফ বলে তারা মুচের সাথে মুচি হই সুচি হই যদি কৃষ্ণ ভজে সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণা চা যে আপনার সবাই জানে যে সুছি ব্রাহ্মণদের বিশ্বাস হলো না সেইটা সম্ভব নয় আমার জন্য সম্ভব নয় তো ভগবানের জন্য সম্ভব নয় সৌহাম আমি এবং ভগবান এই কি তো আমি যদি কথা না পারি তো ভগবান কিভাবে কথা এবং আমরা স্কুলে পড়েছি ফিজিক্স তো সেইটা লজ অব ফিজিক্স বিরুদ্ধে তো এই যে ছোট্ট ছিদ্র মধ্যে এই তো বড় জনেরকে কি করে সম্ভব বিশ্বাস ছিল না কি করে সম্ভব সূচিত ছোট্ট ছিদ্র দ্বারা কিভাবে নিয়ে যাও। তো মুচে এই তো বুদ্ধি ছিল যে বলেছেন যে আমি এই পিপুল গাছের নিচে কাজ করি তো প্রত্যেকের মধ্যে আরেকটা গাছ আছে সেইসব ভগবানের সৃষ্টি ভগবান চান তো সব কিছু করতে পারেন যা আমাদের জন্য অকল্পনে অচিন্ত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 যে ইনি অসংখ্য ব্রহ্মণ্ড শুধু তার ইচ্ছা থেকে সৃষ্টি করতে পারেন ভগবানের কোন কষ্ট হয় না অসংখ্য বিশ্বে সৃষ্টি কার্য করতে। কিন্তু এই কি ভগবানি খালা। সৌদা মা থেকে খুব ভয়ভীত হয়ে এবং ফলাই যায় এই তো অচিন্ত যে সর্বশক্তিমান ভগবান যা থেকেই সমস্ত দেব এবং অসুর ভয় করে সেই ভগবান মা যা সৌদশ শাস্তি থেকে ভয় করে এই তো এবং যে ভগবান নিজে লীলা মাধুরী আসাদন করতে চান সেটা অচিন্তা যাবি অচিন্ত সেটা শ্রীকৃষ্ণ চৈতাম্য মহাপ্রভু বিশেষ প্রধান তো এই শ্রীমাদ ভাগবতে আমরা এই স্কন্ধায় প্রাহা দেব ভগবানের সম্বন্ধে পড়ছি এবং এর ফলে নৃসিহদেব ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ এইসব কথা হবে এবং দশম স্কন্ধায় কৃষ্ণলীলা হবে বিশাল রূপে বর্ণিত তো এই সমস্ত অবতারের সম্বন্ধে আমরা পড়ছি আমরা শুনি যাতেই পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে আমাদের বেশি শ্রদ্ধা হবে গৌরী বৈষ্ণবদের লকা আছে স্বয়ং ভগবান কিন্তু সেবা করবহেলনা করেন এই সমস্ত অবতা কৃষ্ণের অবতা কৃষ্ণ থেকে অভিন্ন কিন্তু স্বয়ং ভগবান পূর্ণরূপ ভগবান শ্রীকৃষ্ণের লীলা অতিমধুর আছে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 ঐশ্বর্য জ্ঞান শ্রাগ হয় এবং ভক্তরা শুধু নির্মল প্রেম থেকে কৃষ্ণের সেবা করে তো রামা নৃসিংহ বরাহা কুর্মা এইসব অবতারের কথা শোনা দরকার আছে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 পূর্ণরূপ স্বয়ং ভগবান কত মহান আছে কত মধুর আছে সকল অবতারে স্রোত উৎস হিন্দিতে সৎ সকল অবতারে উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তিনি এত শক্তিমান আছেন যে তিনি অসংখ্য ভ্রমণ্ড সৃষ্টি করেন তবু তার নিজ পছন্দ আছে সিকি পুচ ধারণ করে খালি পায়ে ব্রজভূমিতে গোচারনা কর এবং গোপীদের সাথে রাস নৃত্য কর তো ভগবান এই তো মহান আছে কৌতো মহান আছে যে শুধুমাত্র মহান আছে গড ইস গ্রেট কিন্তু কৌতো মহান আছে সেটা ভগবতের থেকে বুঝতে হবে তো আজকাল বিজ্ঞানের প্রভাবের দ্বারা অনেকেই নাস্তিক হয়েছেন এবং অনেকেই তো নাস্তিক হলেও তো শুধুমাত্র নামে আস্তিক আছে অনেকেই বলে যে আমরা ভগবানকেই বিশ্বাস করে কিন্তু ভগবান কে আছে এর সম্বন্ধে তাদের জ্ঞান নেই এবং জানা ও ইচ্ছা তো সেই জন্য আমরা যারা শ্রীকৃষ্ণ সেই জন্য মহাপ্রভু এবং প্রভুপাধে কৃপা সিঞ্চিত আছে তো আমাদের এক কথাব্য আছে প্রতি ঘরে ঘরে গিয়া এই বৃক্ষা কর ভ্য কৃষ্ণ বলকৃষ্ণ এবং ভগবৎ গীতা যথাযথ করৃষ্ট জ্ঞান কি আস জ্ঞান কি আমি যদি পিএইচডি হয় কিন্তু বুঝি না যে আমি ঈশ্বরীয় নয় সব কিছু এখানে অস্থায়ী আমার প্রকৃত সম্বন্ধ ভগবান কৃষ্ণের সাথে আছে মের ভারত মাহান আমরা বাঙ্গালী এইসব কথা বলছ আমরা বেঙ্গালী এর আর্থ কি আমরা মোড়ক আমরা যদি মনে করি আমরা বেঙ্গাল আর চাচ্ছি যে আমরা মূর্কে কারণ আমরা বেঙ্গাল আমরা আত্মা ভারত কিসে থমা ভারত কে থাকে ভারত এবং পাকিস্তান মনে করে আমাদের ভারত আমাদের দাও এইভাবে সারা জগতে এই রকম মোহা চলছে আমার জন্মভূমি আমার আছে কিন্তু ভাগবত থেকে এই কথা ভাগবত এই কথা আছে যে ভূমি দেবী হাসছে হাসছে বলছে যে এই সব মূর্খ লোক মনে করে যে আমি মনে ভূমি দেবী আমি তার সম্পতি আছে তার এসেই তারা যায় আমি থাকি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 শক্তি তো লোকেরা জানে না সবচেয়ে বড় দুখে কথা হচ্ছে যে বেঙ্গালের যারা নিজেকে বেঙ্গালে মনে করে চৈতন্য সম্বন্ধে জ্ঞান খুব কম আছে বিবেকানন্দ খুব মানে কিন্তু চৈতন্য মহাপ্রুকে তো আপনারা বেঙ্গলি হয় বেঙ্গলি শরিয়া ধারণ করে আপনাদের কথাব্য আছে প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষকৃষ্ণ বলো কৃষ্ণ এবং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 তো কি করে হবে তো সকালে তোর জায়গায় আঘাত দিতে হবে কি চাচিস ভদ্য কৃষ্ণা বল কৃষ্ণা ভগবত গীতা যথাযথ না বিরাট ব্যাপার কত ক্রা নষ্ট হয়ে গেল এছ লাইট ফটাকা ফটাকা এখন বন্ধ আছে না সবু আছে ক্র ঠাকা খরচ করে ভালো হয় কিন্তু কৃষ্ণ পূজা করে কালী পূজা করা থেকে ওই বলিদান হয় না এবং তারা মনে গে এটা ধার্মিক ধার্মিক নয় সেটা ধর্ম বিরুদ্ধ তো আসল ধর্ম কি ভজকৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষক সেই পুরো মাস কার্তিক মাসে আমি মায় পড়েছিলাম এবং শঙ্ক্রী এবং জনানী বাসপুর কৃপায় সুযোগ পেয়েছি দুই বা নৃসিংহ দেবা আরতি করলাম যে বেঙ্গালেরা এতো আকাশন আছে কালী মা তো কালী পূজা না করে যদি নৃসিংহ পুজো করে সেটা তাদে। ঘ রূপ পূজো করা সৃষ্ট ঠিক আছে সেই খালি রূপ ভয়ানক আছে না কিন্তু সেই রূপ পূজক করা থেকে কি হয় পুনরপি জানানাম মারা নাম, পুনরপি জননী জঠরে সায়ানাম বার বার জন্ম মৃত্যু গ্রহণ করতে হবে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 ছাড়া আগামী জীবনে সুযোগ পাবে সেই মানুষে গলা খাট কিন্তু নৃসিংহদে কৃপা থেকে নৃসিংহদে রূপ এত তো আছে কিন্তু তাকে কিরকম উপহার করা হয় ফলন্ত নৃসিংহ দেবের পূজা করা উচিত এবং তা কৃপায় আমরা ছাগল হবে না আমরা গলোক জগতে সুযোগ পাব কৃষ্ণ সেবা করতে নৃসিংহদেবের কৃপায় দ্বারা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 কিন্তু আধুনিক তথা কথিত বিজ্ঞান প্রভাবে এবং এইসব শক্তি উপাসনা প্রভাবে তারা নিজ ধন ছেড়ে খুব পথে তো আমাদের এক আছে সবাইকে খবর দিতে যে আপনাদের মধ্যে মহাপ্রভু রিংহ বরাহ কুর্ম ইত্যাদি অবতারে উৎস আছেন এবং তার লীলা বরাহাদেব থেকে ও অতি আশ্চর্যময় আপনাদের মধ্যে আসেছেন এবং সারা পৃথিবীতে দেব লোকেও লোক তার পূজা করেন যাতে তাদের পরম খলান হবে আপনারাও করুন আপনাদের পরম মঙ্গল হবে সেটা আমাদের প্রচার এইভাবে আমাদের প্রচার করে উচিত তো ভগবান যদি রূপে এত সহজে পৃথিবী উদ্ধার করতে পারে তো প্রেমাবতা চৈতন্য মহাপ্রভুর রূপে কৌথ আমরা পথি আমাদের প্রথিত জীবের উদ্ধার করতে পারবেন আমরা প্রথিত এই জড় জগতের থাকা এই হচ্ছে প্রমাণ যে আমরা প্রথিত কিন্তু শ্রীকৃষ্ণ সেই মহাপ্রভু আমাদের উদ্ধার করতে পাবেন এই জন্য এসেছেন এবং আমরা যদি মহাপ্রভুর খুবই সহজ এবং সুন্দর মার্গ পালন করে তাহলে আমরা খুবই সহজে এই জড় যন্ত্রণা থেকে মুক্ত হতে পারি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 আর আInstanceState জ্ঞান জয় গোবেষণার দ্বারা লব্ধ হলো সেই এই ভাগবত গীতা শ্রীমদ ভাগবতে জ্ঞান তুলন এই বইয়ের মধ্যে আপনি এই প্রকার জ্ঞান পাবেন যা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 তো লোকদের খুব দোকার আছে এই জ্ঞানের অভাবে আছে এবং পুরো সমাজের মধ্যে খুব আশান্তি আছে শুনুন আসলে দূরে যাওয়া বই বিতরণ করার জন্য দরকার না আপনারা ওই গেট এর বুক ডিস্ট্রিবিউশন করতে পারেন ট্রাফিক জ্যাম হয় এখানে আপনার কি করে লাগছে খুব নারাজ এই তো বয় না আপনার বি জন্য ভালো হবে বয় না প্রতিদিন সেই রকমই হয় প্রতিদিন না প্রায় স্কুলে এসে মানছে দুপুরে তো ভালো হয় তো বাইরে গিয়ে ডিস্ট্রিবিউশন করো সময় আছে না আপনার একটু প্রস্তাব আছে যেই কোন ভাবে বই বিতরণ করত অনেক দেশেই ভক্তরা ওই ট্রাফিক লাইটে বই বিতরণ কর এবং বাসে যেমন পশ্চিমবঙ্গ অনেক সম্ভাবনা আছে ফুড ডিস্ট্রিবিউশনের জন্য তো আপনারা চেষ্টা করুন খুব জর দে আমার বইগুলো বিতরণ তো সারা ফ্রিজি ভিজে লোকের বুঝতে পাবে জীবনে কি অর্থ আছে জীবনে হরে কৃষ্ণ আমরা যেতে হবে সময় নাই আমরা যাচ্ছি জ্যাম হতে পারে সেই জন্য একটু সকলে গেল ভালো হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম শ্রীর উদ্ভাগাম কি হরে কথা সারাদিন বলো উচিত